যা ফলাই তাই খাই আগে একটা ছোট্ট ছিল বড় দাদা কিন্তু ওর প্রকৃতি ছিল খুবই নিচ ও খুবই নির্দয় ছিল এবং কাউকেই ও ভালো চোখে দেখতো না। দেখত যাও সরে যাও সামনে থেকে ও কি অসভ্য লোক তোমার বাবা খুবই ব্যক্তি একজন হ্যাঁ জর্ডেন ছিল ওর অভদ্র দাদার একদম উল্টো ও ছিল দয়ালু আর নম্র আর যেমনটা ওই মহিলা বললেন নিজের বাবাকে ও প্রাণের থেকে বেশি ভালোবাসত বাবা তোমার জন্য আমি ফল এনেছি সুখে থেকো বাবা জেমস আমাকে একটু এগিয়ে দেবে এই নাও বাবা শোনো জেমস তুমি যা ফলাবে তাই খাবে এটা মনে রেখো এই সব কথার মানে কি হ্যাঁ যাই হোক আমি চললাম চিন্তা করা বাবা আমি নিশ্চিত ভেতরে ভেতরে কোথাও একটা ভালো মানুষ ওর মধ্যে আছেই আছে একদিন ওর বাবা খুব অসুস্থ হয়ে গেল আর দুই ছেলের সাথে কথা বলল জ্যামসন समान जो भागे भाग करवाबा ओरकम बोलना तुम ठीक सुस्त हो जा বাবার আমাকে সব কিছু দেওয়া উচিত ছিল আমি আইনের সাহায্য নিয়ে সব কিছু হাতিয়ে নেব আর তারপর ও সত্যি সেটাই করলো জেমস তুমি করছোটা কি তাতে কিছুই এসে গেল না ও হেসে জর্ডেন এর মুখের ওপর দরজা বন্ধ করে দিল জর্ডন জানত না যে ও কি করবে কিন্তু ও একটা সিদ্ধান্ত নিল যে ওখান থেকে চলে গিয়ে একটা নতুন জীবন শুরু করবে ও একটা রুক্ষ জমিতে এসে পৌঁছল আর ওখানে একটা ভাঙা বাড়িও ছিল ও কাছের একটা গ্রামে গেল আর একটা কাজও পেয়ে গেল ওর কাছে যেটুকু জমানো টাকা ছিল তাই দিয়ে ও বাড়িটা সারিয়ে নিল আর জমিটাও ঠিক করে নিয়ে চাষবাস শুরু করে দিল আর কিছুদিনের মধ্যেই ওর একটা ছোট্ট পরিবার গড়ে উঠল কিন্তু একদিন জর্ডানের কাজ চলে গেল আর টাকার পরিমাণও কমতে লাগলো অসংখ্য ধন্যবাদ যে আমাদের জমিটা এখনো আছে কি করব এখন আমরা দু সপ্তাহ হয়ে গেল আর বাড়িতে সামান্যই কিছু আছে তুমি তোমার দাদার কাছে সাহায্য চাও না বাবা আমার খুব খিদে পেয়েছে ও এই নাও সোনা তুমি সবটা খেয়ে নাও হ্যাঁ আমি তো এটা তোমাকে দেবার কথাই ভাবছিলাম তাই ও ওর দাদার বাড়ি গেল সেখানে জেমস দরজা খুলে দিল আর ওকে দেখে হাসল কি ব্যাপার জর্ডেন তুমি কি এখন ভিখারি হয়ে গেছ নাকি তুমি কি এখানে আমার কাছে সাহায্য চাইতে এসেছো কেন তুমি আমায় সাহায্য করবে না অবশ্যই না সুখী ও বদলায়নি আর তখনও নিজ প্রকৃতির মানুষই ছিল জর্ডন ধীর গতিতে দুঃখিত হয়ে ফিরে চলল ফেরার পথে দেখতে পেল একটা সাপ একটা পাখিকে আক্রমণ করতে উদ্যত হচ্ছিল এলো দেখল ও পায়ে আঘাত পেয়েছে আহারে আমার ছোট্ট পাখি ভয় পেও না কিন্তু আমি এখন কি করব তখন ও ছোট্ট পাখিটাকে নিয়ে বাড়ি গেল সেটা বাড়িটার চারপাশে তিনবার চক্কর মেনে নিল এবং তারপর উড়ে গেল শোনো খাবারের তো একটা ব্যবস্থা করতেই হবে তাড়াতাড়ি একদিন জর্ডেন যখন দুঃখিত হয়ে মাঠটাকে দেখছিল ও একটা পরিচিত শব্দ শুনতে পেল আমার ছোট্ট পাখি যে পাখিটাকে জর্ডেন সাহায্য করেছিল সে কয়েকটা বীজ মাঠে ছড়িয়ে দিয়ে উড়ে গেল এটা আবার কি ছিল ঠিক তখনই মাটি কাঁপতে লাগল কারণ ভূমিকম্প হচ্ছিল আর আমি নিয়ে বেরিয়ে ও ওগুলো বাড়ি নিয়ে গেল আর সবাই তাকিয়ে দেখছিল আর জর্ডেন ওটা অর্ধেক করে ফেললো কিন্তু ও যেই ওটা কাটলো সবাই অবাক হয়ে গেল কারণ ওর ভেতরে ছিল স্বর্ণ ও! ও কি করে সম্ভব এর আরো ভালো জর্ডেন সেই সোনা আর মনিমুক্ত বিক্রি করলো আর ওর পরিবার পুনরায় সুখী হয়ে গেল একদিন যখন ও কিছু গ্রামবাসীকে ওর আচমকা ভাগ্য বদলানোর কথা বলছিল এক বন্ধু মধ্যে ছিল। সেই লোকটা গিয়ে ওর সৌভাগ্যের কথা খুলে বলল এতে খুবই বিরক্ত হল ও এই সব সহ্য করতে পারল না আর খুবই লোভী হয়ে উঠল পরের দিন ও জঙ্গলের মধ্যে গেল হুম। কোথায় আমি একটা পা ভাঙা পাখিকে খুঁজে পাবো ঠিক তখনই মাটির ওপর একটা ছোট্ট পাখিকে আহত হয়ে পড়ে থাকতে দেখলো জেমস তাড়াতাড়ি গিয়ে সেটাকে তুলে নিল ছোট্ট পাখি আমি তোমাকে সাহায্য করব কিন্তু একটা শর্তে আমাকেও তোমাকে সাহায্য করতে হবে তাই জেমস পাখিটাকে বাড়ি নিয়ে এলো আর ওর পায়ের শুশ্রুষা করলো কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে গেল আর ওটা উড়ার জন্য প্রস্তুত হয়ে গেল তুমি এখন চলে যাচ্ছ মনে রেখো তোমাকে ফিরে হবে আর আমার ভাইয়ের থেকে বেশি সৌভাগ্য আনতে হবে তুমি কে বুঝতে পেরেছ পাখিটা ওর চতুর চোখ দিয়ে জেমসকে কে দেখল ও খুব ভালো করেই বুঝে গেল যে জেমস একজন নিচু প্রকৃতির মানুষ এক্ষুনি উড়ে যাও চলে যাও আমাকে আমার রত্ন এনে দাও পরের দিন জেমস বাড়ির বাইরে দাঁড়িয়েছিল আর পাখিটা ফিরে আসার অপেক্ষায় ছিল শেষমেশ ও ফিরে এলো আর জেমস উদ্গ্রীব হয়ে উঠল এই তো এসেছ তাহলে এসো আর আমাকে সুন্দর সোনার মুদ্রা আর রত্ন ভান্ডার দাও বীজগুলো যখন মাটিতে পড়ল জেমস দেখছিল মুহূর্তের মধ্যেই মাটি কাঁপতে লাগলো আর মাটি ফুরে বেরিয়ে এলো তরমুজ গাছ আর সঙ্গে ছিল বড় বড় আনন্দ এই সব আমি কত ধনী হয়ে যাব ও সব বাড়ির ভেতরে নিয়ে এলো এবং একটাকে কাটল কিন্তু সোনার মুদ্রার পরিবর্তে ওর মধ্যে থেকে বেরিয়ে এলো বড় বড় মাকড় সা কিন্তু এর থেকে বেরিয়ে এলো বড় বড় ইঁদুর ওর স্ত্রী আর ছেলে চিৎকার করে বেরিয়ে গেল বেচারা জেমস কে হতবম্ব অবস্থায় একা ফেলে আর একটা তৃতীয় সব সময় সৌভাগ্য নিয়ে আসে দেখলো দিল ভীত আর সন্ত্রস্ত হয়ে ও দেখলো বাকি তরমুজ গুলো ফেটে গেল আর বেরিয়ে এলো ভয়ানক সব পোকামাকড় আমার বাড়ি আমার মাঠ না ও দেখলো যা কিছু ও লোভের বসে হাতিয়েছে সব কিছু ধ্বংস হয়ে মাটিতে মিশে যেতে লাগলো আর যেতে চাইছিল না কিন্তু আর কোনো রাস্তাও খুঁজে পাচ্ছিল না ও নিজের লজ্জা গিলে ওর কাছে গেল দয়া করে আমাকে সাহায্য করো কি হয়েছে বলবে তোমার কে সব কথা বললো আর রকম প্রতিহিংসা পরায়ন ছিল জর্ডন তোমার প্রতি আমার আচরণের জন্য আমি লজ্জিত তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করা আমার উচিত হয়নি সব ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ তুমি হলে আমার নিজের দাদা এবার চলো তোমার বাড়ি আর আমি সবকিছু ঠিক করে দি। ও! সত্যি, তুমি আমার ভালো ভাই। পরের দিন দুই পরিবার একসঙ্গে কাজ করতে লাগলো জেমস খুব খুশি হয়ে গেল ঠিক তখনই ওর বাবার কথা মনে পড়ল। তুমি যা পলাবে তুমি তাই খাবে ও একদম সত্যি কথা আমি আমার জীবনের লোভ আর প্রতিহিংসার রোপন করেছিলাম আর বদলে পেলাম ধ্বংস এইভাবেই জেমস শিখল যে তুমি যদি খারাপ চিন্তা বপন করো তুমি খারাপ পরিণতি পাবে আর যদি ভালো চিন্তা বপন করো জীবন তোমাকে দুহাত ভরে ভালো ফসল দেবে